আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহদ্দিন প্রিয়দর্শক বৃন্দু আসুন আমরা কিতাব উ তৌহ এর গুরুত্বপূর্ণ দর্শে মনোযোগ সহকারে কিছু কিছু বোঝার এবং উপলব্ধি করে আমাদের জীবনে সংশোধনী নিয়ে আসার চেষ্টা করি আমরা কিতাবিদ এর গুরুত্বপূর্ণ বারোটি দর্শ গ্রহণ করেছি আজকে আমরা তেরোতম দর্শ শুনতে যাচ্ছি এ দর্শ আমি মনে করছি যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে দর্শে আলোচনা হবে যে বিষয়টি আজকে আমরা আমাদের সামাজিক অবস্থায় যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে আমাদের কৃষ্টি কালচার বারসম এমন কতগুলি বিষয় অনুপ্রবেশ ঘটেছে যে বিষয়গুলি আসলেই সেগুলির মাধ্যমে লিপ্ত হয়ে থাকি আমরা কিন্তু আমরা সেগুলিকে খুবই সাধারণভাবেই পালন করে থাকি বা আমরা সেগুলিকে কার্যকরী বা উপকারী বিষয় হিসাবেই আমরা পালন করে থাকি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব লেখক রহিমা হল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন বা শিরকি লুফুল হালাকা চিখাই মানুষ যদি কি করে থাকে নারী হোক বা পুরুষ হোক যুবক হোক বা বৃদ্ধ হোক যেই হোক না কেন বা ছোট হোক বড় হোক সকল শ্রেণীর মানুষ যদি হালাকা অর্থাৎ বালা বালা যদি পরিধান করে অল খাইচে অথবা সুতা পরিধান করে ওয়ানিমা এবং অনুরূপ কিছু জিনিস অনব কিছু জিনিস বলতে আধুনিক আমাদের সমাজে অনেক কিছু আমরা দেখতে পাই প্লাস্টিকের কতগুলি বালা সিস্টেমে এ তৈরি করে নেওয়া হয়েছে সেগুলি হোক বা হোক অথবা তামার হোক বা পিতলের হোক ইত্যাদি বালা সিস্টেমের বা আংটি সিস্টেমের বা ইত্যাদি যেগুলি বা বিভিন্ন ধাতুকদং দিয়ে তৈরি হোক না কেন সবগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত মিনার শিরকে এটি হল শেরক এর অন্তর্ভুক্ত কখন যখন এর মাঝে দুটি লক্ষ্য উদ্দেশ্য থাকবে এক হল এগুলিকে পরিধান করা হয় লি বালা কোন ব্যক্তি যদি রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা করে তাহলে তার আগে এগুলি পরিধান করে তাহলে যেন তাকে সেই কোন রোগে আক্রান্ত না হয় কোনো রোগে তাকে আক্রমণ করতে না পারে আও দশ রেহি অথবা এমন হতে পারে অর্থাৎ কোনো ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়ে থাকে সেই রোগকে দূর করার জন্য অথবা সেই রোগ থেকে প্রতিরোধের জন্য যদি এগুলিকে ব্যবহার করে থাকে তাহলেই। লেখক রহেমাল তিনি এ অধ্যায় বলতেছেন যে এই সমস্ত পরিধান করা অর্থাৎ বালা সুতা ও অন্য কিছু জিনিস যেগুলি মানুষ পরিধান করে থাকে দুটি উদ্দেশ্য হতে পারে সে রোগগ্রস্ত হয়েছে সেই রোগ থেকে মুক্তির জন্য অথবা রোগ প্রতিরোধের জন্য যদি এই দুটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কোনো মানুষ এগুলি পরিধান করে তাহলে মিনা এটি হল শেরক অন্তর্ভুক্ত বা এটি হল একটি শেরকী কাজ লেখক রহেমা উল্লাহ তিনি অধ্যায় ভেদেছেন যে এগুলি শের্ক কিন্তু কোন শের বড় শের না ছোট শের এটি তিনি অধ্যায়ের মধ্যে কিছু উল্লেখ করেন নেই কারণ এগুলি ব্যবহার করা মানুষের জন্য শের কখনো বড় শেরক হয়ে যেতে পারে আবার কখনো ছোট শের হতে পারে সেটি হল যিনি ব্যবহার করেন তার চিন্তা চেতনা ও তার আকিদা বিশ্বাস এর আলোকে এগুলি কখনো বড় শেরক হবে আবার কখনো এগুলি ছোট শেরক হবে তার যদি আকিদা বিশ্বাস এ ধরনের হয়ে থাকে যে এগুলি শুধুমাত্র আমাকে রোগ থেকে মুক্তি দিতে পারে বা আমার থেকে রোগকে প্রতিরোধ করতে পারে এগুলি আল্লাহ না। রাবুল্লাহ আলমিনের তার আকিদা বিশ্বাস হয়ে এগুলি সে ব্যবহার করে তাহলে এটি সন্দেহ নাই এর কারণে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে দ্বিতীয় বিষয় যদি সে মনে করে যে আল্লাহ সুবাহনাহ তিনিই এগুলি রোগ থেকে মুক্তি দান করেন এবং তিনি রোগের প্রতিরোধ করেন তবে এ সমস্ত বিষয় যেগুলি শরীয়সম্মত না হওয়ার সত্ত্বেও শরিয়ত এগুলিকে মাধ্যম দেয় নাই এগুলিকে চিকিৎসার জন্য উৎসাহ হিসাবে হিসাবে শরীয়তে অনুমতি নেই এরপরেও যদি সে এগুলিকে ব্যবহার করে থাকে তাহলে এটি শেরকে আসগার ছোট সের অথবা এগুলি এর পর্যায়ে বেদায়ে যাবে যেটি কখনোই শরীয়ত গর্হিত হওয়া থেকে মুক্ত নয় তাই আসুন প্রিয় বন্ধুরা লেখক রাহেমহল্লা অধ্যায় একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে এসেছেন যে আয়াতটি হল সোর জুমার এর আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমী বলছেন قل افرايتم ما تدعون من دون الله ان ارادني الله بضر هل هم كاشفات ضري قل بل أفرأيتم فرايتم تماكي মনে ما تدعون من دون الله الله কে বাদ দিয়ে তোমরা যার কাছে শরণাপন্ন হচ্ছ আল্লাহর বাদ দিয়ে তোমরা ان ارادني الله بضر هل هم كاشفات ضري আল্লাহ সুবাহ আমার কোনো অকল্যান ইচ্ছা করেন আমার কোনো ক্ষতি যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তারা কি আল্লাহ এই অকল্যাণ বা আল্লাহ সুবাহ পক্ষ থেকে আসা এই কষ্টকে তারা দূর করতে পারবে কখনো নয় অন্য ভাবে আল্লাহ রবী আলম বলছেন বাধা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে কখনো নয় কলী আপনি বলে দিন হসবি আল্লাহ বরং আল্লাহ সুবাহ তিনি হলেন একমাত্র সব সবকিছু ক্ষমতার অধিকারী তিনি আমার অকল্লান দূর করে আমাকে অকল্লান থেকে মুক্ত করতে পারেন এবং তিনি আমার থেকে সেগুলিকে প্রতিরোধ করতে পারেন ও ওই আলৈহি তাল মোতাবকিল সুতরাং সকল ভরসাশীলকে উচিত আল্লাহ বহানা হওয়া চালার উপরেই ভরসাশীল হওয়া সকল তওয়াক্কুলকারীদের উচিত আল্লাহ বহানা হওয়া চালার উপরেই পূর্ণ তাওয়া লুক রাহ তিনি এখানে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রসুল সালাম বলছেন বলেন মঞ্চা আল্লাহন যে ব্যক্তি তাবিজ কবচ ব্যবহার করবে ফলা আচমুল্লা রবিন সুস্থতা কখনো দান করবেন না থর ইত্যাদি এগুলি ব্যবহার করবে ফাল আল্লাহ আই আল্লাহ রাবুল আলমিন তার জন্য কোনো কল্যাণ দান করবেন না এটাতে এমনই ভাবে আর একটি হাদিসে এসেছে সে হাদিসটি সহি হাদিস যেটি মুস এসেছে এবং এসেছেন যে ব্যক্তি এই তাবিজ কবজ ঝোলাবে সে ব্যক্তি যেন ফকাদ আশ্রাকা শেষের কে লিপ্ত হলো সেই ঝুলানোটা হতে পারে তার গলায় ঝুলানো হতে পারে তার হাতে ঝোলা হতে পারে তার পায়ে হতে পারে তার কমরে হতে পারে ঘরের অন্য কোন জায়গায় যেখানে ঝোলাক না কেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমরা এ পর্যায়ে একটি সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পর ইনশা আবার আমরা এ দর্শের বাকি অংশ শুনবো দর্জের সাথে আশা করি শুনছেন এবং শুনবেন আল্লাহ সব বাইকে ভালোভাবে শোনার ও উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমাদের মধ্যে যে অন্যায় কাজ দেখে সে যেন তা অবশ্যই নিজের হাত দ্বারা বাধা দেয় যদি সক্ষম না হয় তাহলে মুখ বাধা দেয় তাতেও যদি সম্ভব না হয় তাহলে যেন অন্তর দ্বারা ঘৃণা করে তবে এটা ইমানের দুর্বলতম স্তর সে মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে অনুচ্ছেদ একুশ নম্বর উনআালাম আলাইকুম আহমতুল্লাহ ও প্রিয় বন্ধুরা আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খিতাব এর দর্শন ছিলাম বিষয়টি ছিল যে বালা সুতা এবং ওই জাতীয় আরো অন্যান্য সেই সেগুলি তামার হোক বা সেগুলি পিতরে হোক বা প্লাস্টিকের হোক বা আংটির হোক ইত্যাদি সেগুলি ব্যবহার করা রোগ প্রতিরোধের জন্য অথবা রোগ থেকে মুক্তি লাভের জন্য সেটা যদি হয়ে থাকে তাহলে এগুলি শের অন্তর্ভুক্ত আমরা এই প্রসঙ্গে একটি হাদিস শুনছিলাম যে হাদিসটি মোসিনাদে আহমদে সৈসে প্রমাণিত হয়েছে হাদিসটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে একদা দশজন ব্যক্তি আসলেন দশ সদস্যের এক প্রতিনিধি দল আসলেন আল্লাহ রসুলের কাছে মুসাফা করলেন কিন্তু একজনের সাথে করলেন না জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুল দেখিয়ে দিলেন যে তার ভিতরে তাবিজ ঝুলছে এমনকি আল্লাহ রসুলসাল্লাম বন্য বর্ণনা এসেছে সেই তাবিজটাকে ছিঁড়ে ফেলে দিলেন ফেলে দিয়ে তারপর তার সাথে তিনি হাত দিয়ে মুসাফা করলেন করার পরে আল্লাহ রাসুল সালাম বললেন মাঝে সে সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল তাই আমি তার সাথে হাত মিলাইনি তার সাথে আমি মুসাফা করতে চাইনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করে দিচ্ছে সুতরাং এ ধরনের তাবিজ কবচ ঝুলানো এটি অবশ্যই একটি শের আমরা এর পরের অধ্যায় আরো এ বিষয়ে ইনশা বিস্তারিত জানার চেষ্টা করব আসুন এরপরে অধ্যায়ে লেখক রহম্লা আর যে সমস্ত বিষয়গুলি নিয়ে এসেছেন যেমন একজন প্রসিদ্ধ এবন একজন ইমাম এবন কাসির রহমা তিনি তফসির ইবন কাসিরে নিয়ে এসেছেন যে এবনু আবি হাতে তিনি বলছেন সে ব্যক্তির হাতে কিছু সুতা বাঁধা রয়েছে সুতাটা কি খৈ চুমিন তিনি জরে আক্রান্ত ছিলেন এই জ্বর থেকে সুস্থ হওয়ার জন্য হাতে সুতা বেঁধে দেওয়া হয়েছে এটা দেখলেন হাতে সুতা বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ যে সুতা গুলি সাধারণত ঝাড়ফুক করে বাঁধা হয় তার কাছ থেকে সেটা ছিঁড়ে ফেললেন তাকে পরে থাকতে দিলেন না সেটা কারণ এটাও হলো এক প্রকার শির এ ধরনের শরীয়তে ইসলামী শরিয়তে চিকিৎসার বিধান রয়েছে তা হয়তো কেউ আমরা বলতে পারি যে তাহলে ঔষধ গ্রহণ করা এটাও কিসের বলবো যে ঔষধ যদি হালাল জাতীয় ঔষধ হয়ে থাকে তাহলে সেই ঔষধ গ্রহণ করা এটি শেষ নয় বরং ইসলামী শরীয়তে আল্লাহ রাসুলসাল্লাম তিনি নিজে চিকিৎসা গ্রহণ করেছেন এবং চিকিৎসা গ্রহণের জন্য অনুমতি দিয়েছেন তাই চিকিৎসা গ্রহণ করা সেই চিকিৎসাটা যদি শরীয়তসম্মত পদ্ধতিতে হয়ে থাকে সেটা হল ঔষধ খাওয়ার মাধ্যমে বা ঔষধ ব্যবহারের মাধ্যমে তাহলে সেটি জায়েজ রয়েছে কিন্তু এই ধরনের যদি দিয়ে চিকিৎসা হয়ে থাকে। তাহলে সেই ধরনের চিকিৎসাটিকে ইসলামে নিষিদ্ধ হয়েছে কারণ স্বয়ং রসুল সাল্লাম তিনি বলেন মানটা ফাকাদ কাশ্রাকা যে ব্যক্তি এ ধরনের তাবিজ কবচ ঝোলাবে সে ব্যক্তি শেরকে লিপ্ত হবে অতএব এই পন্থাকে বা এই মাধ্যমকে ইসলামে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এর কারণ হল এটির মাধ্যমে হতে পারে না। ভাবে আরো এসেছে একশত ছয় নম্বর আয়াত প্রসিদ্ধ সাহাবি হদহ যখন তিনি ওই ব্যক্তির যিনি জরের আক্রান্ত হওয়ার কারণে গায়ে সুতা বেঁধেছেন সেই জ্বর থেকে ভালো হওয়ার জন্য তিনি সেই সুতাকে ছিঁড়ে ফেললেন ছিঁড়ে ফেলে তিনি সেখানে একটি আয়াত পাঠ করে শোনালেন আল্লাহ আলমী বলেন ওয়াই উম আকর ওহুম মুশ্রিক তাদের অধিকাংশই ইমান আনা সত্যও তারা মুশ্রিক আল্লাহ আকবার। ইমান আনা সত্য তারা আবার মুশ্রিক কিভাবে মুশ্রিক অর্থাৎ ইমান এনেছে মৌখিক ভাবে হয়তো না ইলাহা ইল্লাহ ইত্যাদি বলার মাধ্যমে বা সালা তাদের করছে বা ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে দাবি করছে আমরা ইমান এনেছি কোন তাদের অধিকাংশই আল্লাহ সুহানহ তাল প্রতি ইমান আনা সত্ত্বেও তারা আজকে মুশ্রেক প্রিয় বন্ধুরা তাই আমরা আজকে সামাজিক ভাবে বহু ধরনের দিক থেকে আমরা শেরকের সমুদ্রে যেন হাবুডুবু খাচ্ছি আমরা শেরকের সমুদ্রে যেন ভাসছি আসুন আমরা যদি সত্যিকারী আল্লাহ কাছে কল্যাণ কামনা করতে চাই আল্লাহ সুবাহ যদি কল্যাণ কামনা করি ইহকাল ও পরকালে তাহলে আমাদের উচিত হল সমস্ত এ সমস্ত শেরকি বিষয় সবগুলিকে বর্জন করা বর্জন করে আল্লাহ সুবাহান হুয়া তাল্লা প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে তার অনুগত্যশীল হয়ে তার তাউহিদের উপর প্রতিষ্ঠিত হওয়া দরকার আসুন আমরা আরো জেনেছি বরং শুধু এটুকু নয় বরং যেগুলি ফুক সেই এবং সঠিক পদ্ধতিতে ঝারফুক চাওয়া অন্যজনের কাছ থেকে ঝাড়ফুক গ্রহণ করা এটাও হলো কি আফজালু তাওহিদ এর তাওহিদের উত্তম মর্যাদা উত্তম বা উত্তম স্তরের এর খেলাফ এটা যেমন আমরা শুনেছি এর আগের দশগুলিতে। সাহিবুখ এবং মুসলিমের হাদিস আল্লাহ রসুল সালি হুসাল্লাম সুসংবাদ দিলেন যে এমন সত্তর হাজার মানুষ যারা বিনা হিসাবে এবং ইস্তার কোন তারা কখনো কারো কাছে ঝাড়ফুক সরিয়াতে যায় হলেও সেটি কখনো ঝাড়ফুক ও কারো কাছে চাইতে যাইতেন না হয়তো নিজেরা করতেন কিন্তু কারো কাছে ঝাড়ফুকের জন্য ধরনা দিতেন না কারো কাছে ঝাড়ফুকের জন্যও তারা স্মরণাপন্ন হতেন না এবং কারো কাছে শরীরে গরম করে লৌহ গরম করে দাগ দেওয়া হয় সেটিও কারো কাছে কুলক্ষণ ইত্যাদি আকিদা বিশ্বাস প্রসাদ করতেন না ওয়া ও হুম আলা রববিহীম এতে এবং তারা তাদের রব সোহানা হুয়া তে আলার উপর পূর্ণ আস্থাশীল পূর্ণ ভরসাশীল থাকতেন প্রিয় বন্ধুরা আসলে এটা বিস্কোব বিষয়টি এমন একটি বিষয় পরের অধ্যায়ে আমাদের আরো বিস্তারিত এ বিষয়ে নিয়ে আলোচনা আসবে মানুষ যখন এ ধরনের একটি তাবিজ ঝোলায় এ ধরনের একটি বালা পরিধান করে এ ধরনের একটি সুতা পরিধান করে অথবা একটি আংটি পরে যেগুলি মানুষ রোগ প্রতিরোধের জন্য অথবা রোগ থেকে মুক্তি লাভের জন্য যখন এগুলি ব্যবহার করে প্রতি একটি আস্থা হয়ে যায় এগুলির উপর যার নামে হলো সেটি হচ্ছে শের হয়ে এদিক থেকে সেটি শের হয়ে যায় এজন্য আল্লাহ রসুল সাল আলহসালাম তিনি সাহাবিদেরকে দেখা সত্ত্বেও তাদেরকে কিভাবে তিনি প্রতিবাদ করলেন এবং কিভাবে তাদেরকে ছিঁড়ে ফেলার জন্য যার গায়ে আল্লাহ রসুল সালামের যুগে সাহাবি হওয়া সত্ত্বেও যার গায়ে এই ধরনের তাবিজ কবর ছিল আল্লাহ রসুল সাল্লাহাম তার সাথে হাতেও হাত মিলাননি তাকে এটাকে ছিঁড়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন এরপরে বা ছিঁড়ে ফেলে তারপর তিনি তার সাথে হাত মিলিয়েছেন অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লালাল্লা সাল্লামের সাহাবাই ক্যালামগঞ্জ যেমন হজাই ফরাদিয়াহুর বিষয়ে আমরা জানলাম তিনি কি করেছেন যখন মানুষের গায়ে এই ধরনের দেখতেন দেখলে তিনি সেটাকে ছিঁড়ে ফেলতেন ছিঁড়ে ফেলে তিনি সেখানে তাকে উপদেশ দিতেন এবং বলতেন যে দেখো আল্লাহ রব্লে আইনমিন বলেন ইল্লা তাদের অধিকাংশই আনা তারা আজকে কারণ একদিকে আমরা ইমান এনেছি দিকে আমরা বিভিন্ন অপরাধে লিপ্ত হওয়ার কারণে আমরা আজকে শেরকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা যদি আমাদের তাউহিদকে আমাদের ইমানকে সঠিক রাখতে চাই তাহলে এ সমস্ত শেরকি কর্মকাণ্ড থেকে অবশ্যই আমাদেরকে বিরত হতে হবে অবশ্যই এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে না হলে কখনো আমাদের তাওহিদ পূর্ণ হতে পারে না আর সেই তৌহিদের মাধ্যমে আমরা কখনো জান্নাত পাওয়ার আশা করতে পারি না আসুন লেখক রহমাল এ অধ্যায়ে কতগুলি শিক্ষার বিষয় নিয়ে এসেছেন সেই শিক্ষা বিষয়গুলি আমরা একটু আলোচনা করে দেখি প্রথমেই লেখক রহম্লা বলছেন যে এ ধরনের সেই বালা হোক বা সুতা হোক বা অনব জাতীয় জিনিস যেগুলি সে প্লাস্টিকের হোক বা আংটি হোক বা তামা হোক বা পিতলের হোক বা আর অন্য কিছু ধাতুর হোক না কেন যেগুলি পরিধান করা হয় সে উদ্দেশ্য হলো কি উদ্দেশ্য দুটি একটি হল আমি হয়তো রোগাক্রান্ত হয়েছি রোগ থেকে মুক্তি লাভের জন্য অথবা আমি যেন রোগে রোগাক্রান্ত না হয়ে সে অগ্রিম সেটা রোগ থেকে প্রতিরোধের জন্য এগুলি যদি ব্যবহার করা হয়ে থাকে এই দুটি উদ্দেশ্যে তাহলে এটি হবে সে এ বিষয়ে কঠোর হুঁশিয়ার করা হয়েছে এই অধ্যায়ে আমরা সেটি অপকৃত হলাম সেটি অবগত হলাম সেটি জানলাম বলতেছেন তিনি আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন সে সাহাবি যদি তুমি মারা যাও আর তোমার গায়ে যদি এটা পরিধান করা থাকে মা আফলাহ তা আবাদা কখনো সফল কাম হতে পারবে না সফল কাম হওয়া এখানে দুটি বিষয় রয়েছে প্রথম বিষয় হল এই যদি এটি শেরকে আকবার হয়ে থাকে তাহলে একেবারে সে ব্যক্তি আখেরাতে কোনোদিন সফল কাম হতে পারবে না সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না কারণ তিনি শেরকে আকবার বড় শেরকে লিপ্ত হয়ে গেছেন আর যদি এটি শেরকে আসগার হয়ে থাকে বলে থাকি আমরা তাহলে সে ব্যক্তি এই ক্ষেত্রে সফলকাম হবে না যে প্রাথমিক পর্যায়ে সে জাননাতে যাওয়ার কখনো সুযোগ পাবে না কারণ এটি একটি বড় কবিরা গুনা যদি শেরকে আসগার ছোট সেরক হয়ে থাকে তাহলে এটি একটি বড় কবিরা গুণা অর্থাৎ জাহান্নলে সর্বাবস্থায় সে ব্যক্তি আঁকেরাতে প্রাথমিকভাবে বা চূড়ান্ত ভাবে সফলতা থেকে দুই দিক থেকেই বঞ্চিত হতে পারে অনুরব ভাবে আরেকটি বিষয় নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাম দুজন সাহাবিকেই তাদের অপরাধকে অজ্ঞতার কারণে তাদেরকে ক্ষমা করেননি বা বলেননি যে তুমি জানতা না তাই কোনো অসুবিধা ছিল না এখন থেকে খুলে ফেলো এটা বলেন নাই বরং খুব দিলেন বলেন যে এটা খুলে বললেন এবং যদি কখনো সফল হতে পারবে না আর অপর ব্যক্তি তিনি জানেন না তবু গলায় তার তাবিজ ঝুলতেছে আল্লাহ রসুল সাল্লাহ তার সাথে মুসাফা করলেন না সাহাবারা যখন আবেদন করলেন এরপরে তিনি তার তাবিজ খুলে দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তারপর তিনি তার সাথে মুসাফা করলেন যা সিদ্ধান্ত সেটি সেটি তিনি প্রয়োগ করেছেন সেটি তিনি উল্লেখ করেছেন অনেকভাবে আর আমরা যা জানছি সেটা হল আল এংকার মুসলিমের দায়িত্ব কর্তব্য হবে যদি কেউ আপনার সামনে এই সমস্ত অপরাধে এই সমস্ত ত্রুটিতে বা এই সমস্ত শেরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে তাহলে একজন মৌমিনের দায়িত্ব হবে আরেক মৌমিন ভাইকে এই শেরকি কর্মকাণ্ড থেকে মুক্ত করা যেমন এভাবে সাহাবি হদাইফা রদি আল্লাহ তালা বিষয় আমি পেলাম যে তিনি কি করেছেন তিনি যখনই কাউকে পেয়েছেন এভাবে সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সেটিকে ছিঁড়ে ফেলেছেন তবে হ্যাঁ আমাদেরকে ছিঁড়ে ফেলার সময় প্রতিবাদ করার সময় আমাদেরকে সঠিক পন্থায় করতে হবে এমন নয় যেটি প্রতিবাদ করতে গিয়ে আমরা মানুষের সাথে আবার ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাব তা নয় বরং এটি মানুষকে ভালোভাবে বোঝাতে হবে ভালোভাবে বোঝায় তাকে এই সঠিক পথের দিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে এবং সঠিকভাবে সুন্দরভাবে ভদ্রতা নম্রতা ও আদবের সাথে তার সাথে এটিকে প্রতিবাদ করতে হবে অন্যভাবে অধ্যায় أمرا جبه يقول لأهلو التصريح بأنه من تعلق تميمة فقد أشرك يبقى تي إشبشتو جاء الله رسول صلى الله عليه وسلم إشبشتو كورا دي لين بولا دي لين پور إشكار كورا جب إكتية إشمستو قرمي لبتو هيثي فقد أشركا شرشر كي لبتو هيثي الله رسول صلى الله عليه وسلم كنو چار دي كثا بولن ني بهم بولن من تعلق تميمة فقد أشركا যে ব্যক্তি তামিমা এই সমস্ত তাবিজ কবচ ঝোলাবে সে ব্যক্তি শেরখে লিপ্ত হয় অনুরব আমরা আরো এ অধ্যায় থেকে অনেকগুলি বিষয় পাচ্ছি জানতে যেগুলি যেমন আল্লাহ রাসুল সাল এটাও বললেন সমুদ্রিক পাথর বা ইত্যাদি সেগুলি ব্যবহার করার কারণে যদি এ উদ্দেশ্যে কেউ ব্যবহার করে থাকে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন ফলাহ আল্লাহ আল্লাহ আলামিন তার এর মাঝে কোন কল্যাণ দেবেন না এটার দ্বারা তার ইহকাল ও পরকাল কোন কল্যাণ আসবে না আমরা একটি বিষয় জানতে পারছি সেটি হল আল্লাহ প্রতিবাদমূলক ভাবে বললেন যে ব্যক্তি এই সমস্ত তাবিজ কবচ ঝোলাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে কখনো পূর্ণতা দান করবেন না তাকে সুস্থতা দান করবেন না তাকে এগুলি থেকে মুক্ত করবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেন তার জন্য এ বদ দোয়া করলেন তাই একজন মানুষের আমরা যখন সমাজে কাউকে দেখব দেখলেই উচিত হবে সেই ক্ষেত্রে তাদেরকে নিরুৎসাহিত করা এবং মানুষদের মাঝে একটি অনিয়হাভাব যেন সৃষ্টি হয়ে যায় যে আসলে এগুলি কোনো শরীয় সম্মত পন্থা নয় এগুলি দিয়ে মানুষ কখনো উপকৃত হতে পারে না মানুষ উপকৃত হতে হলে একমাত্র আল্লাহ সুবাহানহ তাল্লার উপরে আস্থাশীল হতে হবে এবং আল্লাহ সুবহানহত আলা শরীয়তে ইসলামে যে নিয়ম বিধান দিয়েছেন সেই সঠিক নিয়ম বিধান অনুযায়ী আমাদেরকে এ সমস্ত চিকিৎসার জন্য আমাদেরকে সুস্থতা অর্জন ইসলামী শরিয়তে যে ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থা অনুযায়ী আসুন আমরা যেন আমাদের এ সমস্ত সের কি কর্মকাণ্ড সের কি চিন্তা চেতনা সেগুলিকে বর্জন করে আমরা শরীয়ৎসম্মত বিষয়ে নিয়ে শরীয়তসম্মত বিষয়ের মাধ্যমে আমরা আল্লাহ রবুল্লা আলামিনের। তার কাছে কাছে সুস্থতা তার কাছে মুক্তি এবং তার সন্তুষ্টি কামনা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আজকে আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি ও আলামিন, আখরে দাওয়ান ও সালামালাইকুম ওরমতুল্লাহরাক